وسيئات আলহামীবি مَنْ يَهْدِ اللَّهُ فَهُوَ الْمُهْتَدِ وَمَنْ يُضْلِلْ فَلَنْ تَجِدَ لَهُ وَلِيًّا مُرْشِدًا وَنَشْهَدُ أَنْ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا وحبيبا نا وتوبيبا نا وتوبي با قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه يا وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أصرفوا على أنفسهم তক রহমদির গুম্লাহ انَّهُ كَانَ تَوْبَابا وقال تعالى وَلَيْسَتِ التَّوْبَةُ لِلَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ حَتَّى إِذَا حَضَرَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ وللذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذاباً أليماً وقال محمد رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون ثم قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كما لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم جزا الله عنا محمد مما هو واهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب شرح لي صدري ويسر لي عمري وحلو العقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا ورزقنا اتباعه وأرنا الباطل باطلا ورزقنا اجتنابه সকলে বলি আমিন একটু দূর ছড়িয়ে পড়ে নেই আল্লাহ রহমদ দশগুণ বেড়ে যাবে বারিকা মোহাম্মদ حميد مجيد কম ইবীবাহ শিবচর মাদারিপুর হিলফুল ফজুল সমাজসেবা যুব সংগঠনের আয়োজনে দুই দিন ব্যাপী মাহপিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি আজকের মহাপিলের প্রধান বক্তা সুদূর সিরাজগঞ্জ থেকে এসেছেন আমাদের শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব জানাব হজরতুল সহ আশেপাশের অনেক মাদ্রাসার ওলামাই আসা উপস্থিতি অন্যান্য আজিজ আমি আমার দেশবাসী আজ জুমার রাত আল্লাপ ঈশান পুনরায় জঙ্গনাতের আশায় জাহান্নামের ভয়ে সবের আশায় গুনার ভয়ে হেদায়তের আশায় গুমরাঘীর ভয়ে আল্লাহ তার রসুল সাল্লা প্রেম ও ভালোবাসা নিয়ে আমি বাড়ির মানুষ বললে চলে আমরা বিরত্তর ফরিদপুরের একাংশ গোপালগঞ্জ আপনারা মাদারি করি আমি গোপালী শরিয়দপুর থেকে শ্রোতারা আসছে আমাকে ফোনে জানাইছে তো সেই হিসেবে আমি বাড়ির মানুষ মুরগি ডাল বরাবর নিজের বাড়ি অনেক পালিত হয় প্রতিদিন একটা খায় কিছুদিন খাইতে খাইতে এরপরে মুরগির ডাল ডেল মনে হয় আর পাশের বাড়ি যদি মুরগি পাক হয় নিজের প্রতিবেশী পাশের বাড়ি অনেক সময় মহিলারা এঘর ও ঘর একটু ভালো কিছু পাকাইলে পেয়ালাই করে পাশের ঘরে আপনাদের এলাকায় আছে নাকি দেয় বাড়ি মুরগি খায় না পাশের বাড়িতে ঝোল টোল দেয় তো পোলা পানে ওই নিয়ে কাড়াকাড়ি লেগে যায় বাপের চশমার উপর দিয়ে সাইয়ে থাক সব খাইয়ে না গেলে একটু আলু উলিয়া জনাবাসেদ খান সাহেব আমাদের এলাকায় কম আসে আমি যেমন সিরাজগঞ্জ এলাকায় কম যাই তো সেই হিসেবে আমিও আপনাদের সাথে ওনার বয়ানের একজন শ্রোতা আসকে সকলেই অপেক্ষা আছেন প্রধান বক্তার এটাই সিস্টেম আমরা আমাদের অপেক্ষায় থাকে মানুষ এর আগে যে কয়জন যেদিন কয়েকজন নিরামিষ এগুলো দিলি বিরক্ত লাগে তা দেয় না কেন খালি কয় তা দেয় না কেন তো এই আমরা যে আগে লাভলা লুবলো আমাকে আপনাদের বিরক্তই লাগবে তার অপেক্ষায় সবাই আছি একটু দেরি করব না তার ভিতরে আমার সময় লিমিটেড গড়ি আশেপাশে আমি দেখে নির্দিষ্ট সময়ের ভিতরে বিদায় নেব ইনশাআল্লাহ আমি যা বেড় আসছি হাল চষতে গেলে কৃষকরা এখন তো হাল চষে বাদ হয়ে গেছে গরু টরু নাই সবই মেশিনের হাল চাষ করতে দেখতাম চাষ করতে আগে পুরো একটা বাউন্ডারি দিত মনে আছে নাকি তার মানে গরুরে সাহস দিত বেশি না মাত্র এই চুক এরপরে চষতি যাই আবার আতর বেড়তো পাঁচ হাত ছয় হাত হবে ইনশাল্লাহ দিয়ে রাখছি ওর বাইরে যাবে না সাড়ে নয়টা আপনাদের সাহস দিয়ে দিলাম আগের আল্লাহ যত নবী রসুল দুনিয়ায় এসেছেন সমস্ত আছেন তো সবাই যারা বিশেষ কোন পীর সাহেবদের মুরিব তারা আবার তবলিক পছন্দ করেন এবার আর এক জ্বালা কিন্তু আমিও তবলিক করি কৌমি মাদ্রাসার আলেম পড়েছি সারা জীবন কৌমি মাদ্রাসায় ইংরেজিতে আমিও কোন তবলিগ করলে পীর মুড়িদি করা যায় না মুড়ি ধোয়া যায় না এটাও নয় কোন পীরের কাছে মুড়ি ধইলে চলমান তবলিগের সাথী হওয়া যায় না এটাও একটা কুবুদ্দি कत कन्ना चरम एक भरेतम शाखा हल बयान अन्नतम शाखा बयान कलम श्री मूल फार्सी जार भाषा मिस्टर दुनिया जाए অথচ বাংলাদেশের এমন এমন বক্তা আছে যাদেরকে শুধুমাত্র প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী আর কি সাত কাগা समस्त बक्त नेता বিশ্ব নবী মোহাম্মদ রসুল সালাম কে আল্লাহ দিয়ে পাঠিয়েছেন কমির রসুল হে আমার নবী অমর রসুল বল্লিকমা উনজিলা ইলাই কমির उन्मतर का पाईट पाई पोछे दीबल कारण लज्जाई हमारे बर कारण हम যদি আপনি কথাগুলো পরিপূর্ণ আপনি আপনার রবের দেওয়া রেশাল দায়িত্ব সঠিক পালন করেন নাই মর্যাদা বাদ ক্ষুদি ক্ষুদা বদ বুজুর্গ তুই কিসা মুক্ত আল্লাহর পরেই গোটা সৃষ্টি জগতের ভিতরে যেই নবীর মর্যাদা সবচাইতে বেশি ওই নবীকে আল্লাহ কথা পালন করেন নাই অর্থাৎ আমার কাঠ গড়ায় দাঁড়াইয়া আপনাকে জবাবদেহি করা লাগবে ঠিক না নবী বললেন আল্লাহ কৌশল করে মিষ্টি মিষ্টি মজার অনেককে বোঝাও উদরইলা আল্লাহ আয়াতে কারিমার মাধ্যমে তিনশো বত্রিশটা ওয়াজ ডাইরেক্ট নবীকে হুকুম করছে তিনশো বত্রিশটা ওয়াজ উম্মতের কাছে বলো আল্লা পাকি কে হুকুম করছে তুমি বলো এমন কুল শব্দ আসছে তিনশো বত্রিশ বার কতবার সফটওয়ার এ থাকে সার্চ করেন দেখবেন চলে আসছে লব্জ তু কুল ফি কালামিল্লা আল্লাহর কুরআ কতবার লব্জ কুল আসছে আপনি সার্চ করেন বেরোয় আসবে তিনশো বার কতবার যে কাজ আমার উত্তর সুরীদের সেই কাজ সুতরাং ওলামাই কিরাম ময়দানে নামো বয়ান করো তোমরা যদি ময়দানে না যাও ওই ময়দান দখল করবে যত আমরা যখন সবে মাত্র কর্মজীবনে আসলাম আমাদের মুরব্বীদের উদ্দেশ্য বড় ভালো ছিল যেই ছেলেটা লেখাপড়া করেছে ভালো উচ্চাদ মনে মুরব্বীদের ইচ্ছা ছিল ওইটা কিতাব পড়াক আর কিতাবের ক্ষেত মত বড় করে হোক এমন একটা ছিল যার কারণে আমার মুরবী যারা ছিলেন কেউ আমার আমিও ইচ্ছা করি নাই ময়দানে আসা আল্লাপাক আমার হাত ধরে টান দিয়ে নিয়ে আসছে রসুল এ পাকিসালামের টানে আমি চলে আসছি এই জন্য আমি মাঠে আসে এবার দেখলাম সারা বাংলাদেশে আহলে হক আমরা না পারার কারণে বিভিন্ন বিভিন্ন গ্রুপের বন্ধ রায় ময়দানটা দখল করতেছে আর সাধারণ পাবলিকদেরকে বেড়ার পালের মতো পাইয়া তাড়ায় তাড়ায় জারজার খানকার খানকার ঢুকাইতেছে আমি পরামর্শ দিই দরকার পারিনি আমি একা আমি না এই মাত্র আগামী রমজান পর্যন্ত ছয় থেকে সাত মাসের ভিতরে পঞ্চাশ দাওয়াত এ গল্প দেওয়ার জন্য বলতেছি না একজন মাঠে আসবে না আমার মতো কুড়িয়ারে লাগায় গেছে উনাদের কে আমার সাথে চাই আমার এক হাজার বক্তা দেন এক হাজার কাজে লাগাই নিতে পারবো ইনশাল এত মিল বাংলাদেশে যুবকরা আগে যারি যাত্রা করত। এখন যুব সংগঠন করছে ওরা পর্যাপ্ত বক্তা পাইতেছে না যার কারণে যায়া প্যান্ট পরা টাই পড়া দাড়ি ছাটা নামাজ নাই কালাম নাই পর্দা নাই নাই এরকম জাতীয় হাজারো আছে বক্তাগিরি করতেছে তাদেরকে নিয়ে তারা অনুষ্ঠান শেষ করতেছে তারা নিজে হৃদায়ত পায় নাই লাই তাদ হৃদায়ত তারা পায় নাই তাদের কথা থেকে হিদায়ত পাওয়া যায় না কথা বলুন ঠিক না মানুষের চাই করে বক্তার চেহারা দেখেন কে বলল এটাও দেখার দরকার আছে মানকল প্যান্ট পরা টাইপ করা শার্ট পরা স্যানেল হুজুর যদি সে নিজেই ব্যক্তি জীবনে সুন্নত ফিট করতে না পারে তার বয়ানে কোনোদিন উন্নত সুন্নতের পর আ। ঠিক না এই জন্য দোস্ত আমি উলামাই কিরামে পরামর্শ দেই এবং বক্ত হর একটা আমি শিখে দিয়ে থাকি হাকুই বলুন রহমতুল্লাহের কথা नानुपुर हुजुर रहमतर का शुने दल के बोल मिया बुके हिम्मत आसबें जबान बाधा নামাজের পরে দাহার রেগুলার তিল করো তুমি যা বলবা সুর লাগবে না কথায় নূর হবে আল্লাহর বন্দারা দেখবা হা করে শুনবে সুরা परामर्श दे सुर लगभग হুকুম করছেন তিনশো বত্রিশটা আওয়াজের কয়টা তিনশো বত্রিশটা আওয়াজ নবীকে শিখিয়ে দিয়েছেন তন মধ্যে একটা ওয়াজ একটা কুল আমি আপনাদের সামনে পেশ করেছি আল্লাহ পাক রব্বুল বলেন জুলুম করেছো অত্যাচার করেছ ন কে ক্ষতিগ্রস্ত করেছ বিভিন্ন প্রকার গুনা করিয়া তুমির রহমত তোমরা আল্লাহর রহমত থেকে নিরশা হইও না ঘোষণা দিয়েছেন কে কোথায় বোঝা যায় বান্দার যেই স্বভাব দিয়েছে আর দুনিয়ায় পাটানোর পরে যাকে পিছে পিছে লাগিয়ে আছে গত বছর বলেছিলাম আমার মনে আছে ওই ভদ্র লোক যে আমাদের পিছনে লাগিয়ে আছে ওটা ভদ্র লোক না অবদ্র লোক তার নাম मिस्टर ইবলিস জোরে বলেন मिस्टर मिस्टर তো না হযরত মাওলানা ইবলিস আমাদের পাশে ইংলিশ লাগে আছে আর আমাদের যে স্বভাব আর চরিত্র আর যতটুকু স্বাধীনতা নিজের আত্মারই ক্ষতি হয় আমার গুনায় আমাকে ক্ষতিগ্রস্ত করে আমার গুনায় আপনারা ক্ষতিগ্রস্ত করে না কথা বলুন ঠিকই ঠিক না আল্লাহ তাদের একজনের গুনার আর একজন করা লাগবে না তোমার লাভ অমান আশা গুনা করবো তোমার চা যার ইচ্ছা হয়ছে হৃদায়ত গ্রহণ করে ইমান পবিত্র আত্মাকে তুমি নষ্ট করেন আল্লাহ যারা নিজের নবসের উপরে সেবা লঙ্ঘন করেছ অতিরঞ্জিত করেছ অন্যায় করেছো করেছ হাজারো প্রকার গুনা করিয়া আল্লাহ থেকে আল্লাপাক সমস্ত গুণা মাফ করে দেবে জামিয়া মানে সমস্ত সমস্ত গুনার কি মানে আল্লাহ যখন বললেন সমস্ত গুণা মাফ করবে তাহলে বোঝা যায় কোন গুণার বাকি থাকবে আল্লা কম আসীন আর একটা সঙ্গে সঙ্গে আল্লাহ সংযোগ করেছেন সেটা হলো গফুরের সাথে আবার রহিম কি মানে গফুর মানে ক্ষমা করে দেয় গরম ক্ষমা করে দেয় সঙ্গে সমস্ত গুণা মাফ করিয়া দিয়া গুণা সংখ্যা পরিমাণ নেকি দিয়া মোলনামা ভরে দেয়। চমৎকার আল্লাহ ক্লাস আল্লাহ না এই পকেট মায়ের গুন্ড মাঠে ধরাই পড়ে না এভাবে দুই তিন বছর এখন মানুষ অন্য অন্য বাজারের অন্যান্য এলাকার মানুষ কাজে অন্য বাজারে ও বাজার ভরিয়ে আসলে ধরা পড়ছে পকেট মায়ের যদি ধরা পড়ে তাহলে কি আর তার মায়ের কিনে খাওয়া লাগে আমাদের ওইদিকে হাঁটুরে কিল হাটে ধরা পড়ছে হাঁটুরে কি আরে মাছ আমার এই তিনাটাকে আমার পকেটে আট আনা সুযোগ এই আট আনার প্রতিশোধে গাড়ির সে কি ডাকবে মারছে যদি খায় যদি কেউ ডাকে মারছে যদি খায় পর সবাই খুশিতে হয়তো বলবে হ্যাঁ আমি মারছি আমি ধরছি এরকম বলবে সাদা দি তা কিবার কেউ মার শিকার করবে কাকা আমি লাগিয়ে এই এড়ায় যাবে পঞ্চাশ টাকা কেউ সাদা দেবে দেবে কিভাবে টাকা লাগবে এ কেউ বলবে বরঞ্চ কি বলবে এই পাঁচ বছর বাজারে যত চুরি হয়েছে সব তুই করছিস ওকে আল্লাহর আমি শুরুরে আইনার দিন ধরা তবা করছি আর জীবনে একাং করবো না ও যতই বলুক কুরা চরিত্রে বলুক আর মসজিদে যাই বলুক ওর এ কথা কি কেউ মানবে যে ও আগের দিন করিনি ধরিয়ে নেব যে পাঁচ বছরের পকেট ওই মারসি সারা পাঁচ বছর যত ক্ষতি হয়েছি সবর গাড়ে উঠো গেট মানুষের স্বভাব আর আল্লাহ আল্লাহি ও বন্ধা তুমি যদি আমার কাছে করিয়া আত্মসমর্পণ করো তুমি যদি ধরা কাইয়া আমার কাছে আল্লাহর এত বড় গুণের প্রশংসা কি দিয়ে করব। এই জন্যই কই আল্লাহ আল্লাহ ঠিক না বরিশালী একজন কয় যেটা মিডিয়া আল্লা আল্লাহ কথা বলুন ঠিক যতগুণ আছে সব আমার আল্লাহরে বলেন কে সং আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহ প্রশংসায় বড় খুশি এই জন্য করেন না এর ভিতরে কোন একজন মানুষ আসেন নাকি হাত দেখাতে পারবেন সবারে ঘাতে এ পর্যন্ত গুণা করেন নাই এমন একজন মানুষ কি আছে বলতে পারবেন আদৌ সম্ভব না কথা বলেন না। আমার বিশ্বাস যে আমি নিজের পর নিজের খবর জানি না আমার আভ্যন্তরীণ দোষ যদি আপনারা জানতেন সম্মান তো দূরের কথা জুতো দেবীরা স্টেজ থেকে নামাইতেন ঘর পর থেকে নিয়া এ পর্যন্ত যাদের বয়স প্রত্যেকটা যত বড় কলস্ট হোক তার কাছে ওই দোষটা খাওয়া যায় না কইতে কইতে সব কয়ে দেে মাথায় যাই অল্প টুকে না এটা যাবে না ঠিক না স্বামী স্ত্রীর সকলে জানি তারপরও স্ত্রীর পেটের ভিতরে এমন একটা গোপন কথা যা জীবনে স্বামী বলা যায় না থাকে কি থাকে না বুঝেন নাই ওইটাও কে জানে জোর হলো না বুঝতেছে কথাবার্তা আলাদা এখন স্ত্রী স্বামী রে বলতেছে স্বামী বলো সালাক স্ত্রীকে ট্রাই করার জন্য কিছু কিছু বোকা মহিলা ধরা খাইয়ে যায় তো স্ত্রী স্বামী বলতেছে কি ব্যাপার আজকের রাত না মাল বাসর রায় খুশির রাত আনন্দের রাত নিয়ে হাইতালাকো তো স্বামী সালাকি করিয়া স্ত্রীর বেদ বের করবে কয় না এত খুশি কোন জায়গার থেকে আসে আমার তো দুশ্চিন্তায় ঘুম নাই আমার বড় তিন ভাই বিয়ে করছে বড় ভাই বিয়ে করছে আজ থেকে তিরিশ বছর আগে একটা ছেলেমে নাই মেজে বাড়ির ছেলে মেয়ে নাই সাইজে বাড়ির ছেলে মেয়ে নাই দুটি বোন বিয়ে নাই। এখন মহিলা কি স্বামী রে খুশি করার জন্য কবে ও ব্যাপারে তোমার চিন্তা করা লাগবে না আমার বিয়ে আগে দুটো ছেলে হয়েছিল কবে কোনদিনও এই তার খুলে ঠিক যত গোপন আছে সবকে জানে ও মানুদা গুণা করো মানুষ নাই বলি আমি ইচ্ছাই করি আল্লা জানে ঘোষণা দিয়েছে চোদ্দ কোটি মুসলমান চোদ্দ কোটি মুসলমান যদি খালেজ সবাকারী হয়ে যায় গুনার থেকে যদি মাসুম হয়ে যায় মোনাজাত করা লাগবে না প্রার্থনা করা লাগবে না আল্লাহ আলমিন বলেন জমিন থেকে সারা দুনিয়ায় সারা জগত ব্যাপী আমি আল্লাপাক বরকতের সমস্ত দরজা খুলিয়া দেব অপ্রয়োজনীয় বৃষ্টি হবে না অপ্রয়োজনীয় রদ্রু হবে না সার ওষুধ কীটনাশক লাগবে না জমি পর্যাপ্ত হবে শান্তি আর শান্তি কোনো প্রকার অশান্তি হবে না এই অশান্তি থেকে বাঁচতে জন্য লাগবে আমাদের মা শুম হওয়া এবাদত করি কিন্তু এবাদতের পাশাপাশি হাজারো হাজার গুণা করি যেই গুনার কারণে আমার অনেক ইবাদত ধ্বংস হইয়া যাইতেছে আমি আপনি মাদ্রাসায় গিয়েছি হজরতের এই বক্তব্যটা আমার ভালো করে মনে আছে হুজুর বলেছেন আমি রাজা হইতে আসি নাই আমি বাংলাদেশের প্রেসিডেন্ট হইতে নাই আমি আসি গোটা বাংলাদেশের মুসলমানদের পক্ষ হইতে তোর ও সিলাই গুনা যদি মাফ করিয়া দেয় তাহলে সব মাসুম হয়ে গেলাম আর রহমতার বরক চাইতে মোনাজাত করা লাগবে না ঠিক খুলে দিলে দেখবেন খেলাকারে কয় করি না এমন কোনো মানুষ নাই যেটাই বলবো প্রত্যেকে মনে করবে হুজুর মনে দা জানে বিয় ঠিক না আরও ভিতরে ভিতরে পরে যে সমালোচনা করে তুই মনে হয় শিখে যে নাই কইতে এইগুলো বলতে বলিস আদৌ না কিন্তু সমাজে এগুলো আছে আমার এই বৃহত্তরের ভিতরে হলো আল্লাহর সাথে আমরা অন্য কেউ ক্ষমতার দিক দিয়ে কইরা বসি কথা বলে না সে আল্লাহর কাছে যতটুকু করে তার চাইতে পীর বাবাকে বেশি বড় মনে করে পীরের কাছে যে মোনাজাত করে पीर दी जाइए सबकिना करना जो हलो ना आसे। কিছু অঙ্গীকার দিয়ে তাদেরকে মরিত করে আর ওই পিসরা মুরিত করে মহিলা পুরুষদেরকে নিজের বুড়ি আঙ্গুল জিভবে দেশ বুড়ো আঙ্গুল জিবে যে চাটনি মুড়ি দিয়ে যায় আঙ্গুল জগতে যে কয়টা আঙ্গুল আছে দুইয়াতে পায়। একাধালে সব কাটা বেড়ে আসবে পাঁচটা আর পাঁচ টাকা মর্যাদা কেউ রে যদি এই আঙ্গুল দেখানো হয় একটুও ক্ষিপ্ত হয় না এই আঙ্গুল দেখালি ক্ষিপ্ত হয় না এই আঙ্গুল দেখালে ক্ষিপ্ত হয় না এই আঙ্গুল দেখালেও ক্ষিপ্ত হয় না বাংলাদেশের বুড়ি আঙ্গুল জন্মের দোষী ঠিক না কারণ কি দেখাইতে বুড়ি আঙ্গুল তরজমা অন্য কিছু 5 6 সেকেন্ড সুযোগ দিলাম এর তরজমা কি বুজার জন্য যদি মুডি আঙ্গুল এর তরজমা অন্য কিছু তাহলে পেশাব murid দের কে অন্য কিছু ছাটায়া murid বানায় কথা বলেন আছে না নাই আল্লাহু اکبر আইবা সাই লিসে আদন রহে হাস না শায়াত দাদে দাস কার শায়তা মিকুন গর্ভনই নাস্তেলা নাতে পা হলে, নারিয়ার পুরুষের অবাদ দিচরল, পীরের ধরবাে আছে না নাই। কথা বলে না সে আদৌ সহিফীর হইতে পারে না ও দুদুরপুর গিয়ে দেখেছেন আমি কয়েকবার এসেছি মাহপিলে একটা মাহিলের ভিতরে আমি কোন যুবতী মেয়েদেরকে দেখি নাই সরাইর ময়দানে যারা যান জানা সুন্না মাদ্রাসায় দেখেন না মাদ্রাসায় দেখেন না এমন করে শহীদের আকিদার ভিতরে নাই এগুলো সব সেরকি কারখানার ভিতরে দেখা যায় ঠিক না। এক নম্বর গুনা শিরিক দুই নম্বর গুনা কবর গুনা বেদাত সাবধান সতর্ক থাকবেন দোস্ত গুনাকে জানতে পারলে সেই গুনারে গুনা বলে বুঝলে তাহলে গুণার থেকে তবা করা সম্ভব আর যেটাকে বলে না বুঝা যায় ওইটার থেকে তহবা করা সম্ভব হয় না কথা বলুন টিকিট না হাজার গুনা আমাদের স্বভাবের সাথে যে সকল গান গুলো খারাপ এগুলোকে আমরা সকলে বুঝে করি যদিও ভালো লাগে শুনি অনেকে কিন্তু মনে মনে বুঝি এ গান গুনার গান এ শুনলে গুণা হয় আল্লাহ কবুল করলে দোস্ত একদিন আরো কয় এই জারি গানের ভিতরে যে ইতিহাস হয় তোমরা হুজুর রাতা জানো মুক্তি মমতা সে যেভাবে তারপর মুক্তি মমতাদের ফতোয়া আবার কোরআন শিল্পীর আয়াত পড়ে দাগেন আর এস বি আর সব করে দেয় এত নম্বর পাড়া এত নম্বর সুর এত নম্বর এই ছয় লাইনের পরে নয় লাইনের আগে একেবারে আয়ু জু বি তোমরা মনে করো তিন নম্বর পেয়ে দিছি কত বোড়া আল্লা বাহার কুমক আত্মার গালা গাছের থোল হাওড়ার ব্রিজ গবগাসের গাছের তাহলে আসল জিনিস তোমার কাছে ধরা পড়ে যাবে কথা বলুন জাগা মতো মোটে বুঝতে দাই এদের আর একটা সব উজুরিতে একরকম আপনার দেওয়ানবাগি চেহারা কত ভালো সাদী মতো হুটি হুটছি কেমন জানু সান থেকে মুখির কাটার দোকানদারের সামনে যাইয়ে কি বলবেন যে এক কেজি বেগুন দাও আদৌ না আমি তো কিনি আমি বাজারে গেলি পারে তরি তরকারি এক একটা করে ফুটিয়ে কিনি টাকা দিয়ে কিনবো তো আমি ওই মুঠামু কিনবো কে হুটো মুটু আমি কিনবো কে কি বললো বেগুন পোড়া বেগুন যেটা ওইটাকে আমরা দিলে নেবো যাইয়া বেগুনের ভিতরে হাত ঢুকা ইন্দুরের মতো একটা নিয়েছে কেমন যেন ওই একমন বেগুন কিনবে বাবা কতগুলো কিনবা কয় এক কেজি আল্লাগবে মুসলমানি করি আর বেকামি করি এড়াই যেতে পারবা না সব দুদু ধরা খাবার কবিরা গোনা কোনটা কোনটা জানতে পড়িয়ে যে মুখ দিয়ে কথা বের হবে ওইটা কিরামানিকে বেলা দেবে না করি কব না ওরে চালাক কালি কি কথা লেখে না কাজও লেখে कुत्ता तो ওটা অডিও ভিডিও সব হয় আর তোমার কর্মদার ভিডিও হয় তাও তোমার সাথে থাকবে কোরআনে কারিমে তাআলা বলে আল্লাহ কায়বা কুল্লান ইনসানিন আলজামনা হুতাঈরাহু ফী উনকিহি ওয়া নুকরিজুলাহু ইয়ামাল কিয়ামাতি কিতাবায় ইলাহু মানসূরা ইকরা কিতাবাকা কফা বি nafসিকালYawma আলাইকা হিসাবা জোরে পড়ে আল্লাহু আকবার ও দosto জে যা করবা সব কিছু সকলের তুমি অমন কথাও কবা না সামনের পর প্রতিবাদ করবি না জীবনও করিনি আমি দেখো পাল্টা আমরা যদি উল্টো পাল্টা ভিডিও করতাম উল্টো পাল্টা লেখতাম কেরামান থাকতে পারতাম কেরামান মানে সম্মানী কাতিবিন মানে লেখক আমরা দুজন সম্মানী লেখক দান কাদের বেরস্তা নেই লেখে বলি সম্মানী আর বাম কাদের বেরেস্তা গোনা তাই বেতন সমান ঠিক না বিয়েদন ভিডিও করলে তারা খায় আমাদের নাম এইটা থাকতো না সুতরাং দোস্ত চুপ চাকি কথা বলবি না তুমি সুযোগ টাকা হাতে নিয়েছ হাতে সাক্ষী দেবে কোন ঘুষের টাকা নিয়েছ হাতে সাক্ষী দেবে তুমি কোন জায়গা দুর্নীতি লিখেছ হাতে সাক্ষী দেবে কোন জায়গাকে অনন্যায় করেছ পায়ে সাক্ষী দেবে আল্লাহ মিথ্যে কথা বলাই আমার এদের মিথ্যে সাক্ষী দিয়েছে আমার এদের এক লাখ গালি দিয়েছে কোনো মতে কাজাবো না কি যে গালাগালি আমাদের করাইছি আল্লাহ ফাটা ফেলেছে আমার কাছে এই জানটাল যদি ওই বাজে দাঁড়ানো থাকে তিন কিলোমিটার যে ভদ্র লক্ষ আসে একবার তীব্রতা তরের ভিড় এই পাটায় তালে তাকে এগুলো এরকম করতে তালে থাকে, জবানের শিকার ভাবে পাট খেতের ভিতরে দাঁড়ায় দাঁড়াইয়া তুমি কাজা খাও মদ খাও ভেন্টিন খাও ইয়া বুঝি কেউ দেখে না দেখার আছে না নাই মানুষ মনে করে এত গুণা করে ফেলাসি এর মনে আর কোনো ক্ষমা নাই সেই কথা আল্লাহ বলে নাসিদিন তুমি খালি ভয় দাও প্রত্যেক মাহবুলের ভিতরে আজকে একটু তুমি সাহস দিয়ে দাও যত গুণা করেছো শুধুমাত্র একটা হিসাব রাখতে হবে আল্লাহ কোরআন আমি আল্লাহ যেকোনো গুন দেখিয়া সমস্ত গুণা মাফ করে দেওয়ার অধিকার আল্লাহর ক্ষমতা আছে না কেউ বলার কেউ আছে কি আছে আল্লাহরে বলতে পারবে বাংলাদেশে ধরা পড়িয়েছে ওই থেকে নিয়ে তারা জেল আজত এক পর্যায়ে যাইয়া বিচারে ফাঁসি হবে কি হবে ফাঁসি এই ফাঁসির রায় হবেই হবে রায় দিয়ে দে আসামির জন্য একটা অপশন খালি থাকে কি বলেন তো রাষ্ট্রপতির কাছে ক্ষমা জীবন ভিক্ষা ঠিক না सरसर हुन खून कर देखे सकोर्ट सुबह जीवन भिक्षा चाहले भिक्षा दिए क्षमा कर प्रेसिडेंटर बिुद्ध मामला क्षमता अल्लाह दिए प्रेसिडेंटर जीवन भिक्षा चाहले से भिक्षा दीते তাই যদি দুনিয়ার মানুষ মানুষকে ক্ষমা করে দিলে সারা জীবন নামাজ পড়ো নাই তাও মাফ করে দিতে পারে সারা জীবন রোজা রাখো নাই তাও মাফ করে দিতে পারে সারা জীবন জাকাত দাও নাই তাও মাফ করে দিতে পারে প্রতিবাদ করার কোনো সুযোগ নাই আল্লাহ পাক বলেছেন এগুলা ইন্দ আমার আজকের এই সুসংবাদ শুনিয়া পাইকারি ধরে গুণা করা শুরু করছেন খালি সেরেকালি করবো সব করবো না কইছে। আল্লাহ বলে কবে একদিন মাফ করি দেবে সবে সবে কথ তুমি সেই দিনটার সুযোগ পাবা কি পাবা ভালো জানে কথা বলেন টিকিট কোন দিন যে ক্ষমা করবে সেই দিনটা তুমি পাইবা কি পাইবা না আর কোন গুণে তোমার থেকে ওই গুণটা প্রকাশ না পায় তাহলে দ্বিধাটা কেমন আমি আপনাদেরকে বুখারি শেফের একটা হাদিসের তর্জমা শোনাই নবিয়া পাকসালাম মেয়েরাজ মেয়েরাজে গিয়েছেন মেয়েরাজনাত দেখতে গেছেন জান্নাতে গিয়ে দেখে একজন যুবতী মহিলা धम नी तुरह से জান্নাতি ঘুর রা দুনিয়ার মানুষের বড় আনন্দের সাথে আসে শান্তিতে জিব্রাইলকে নবী জিজ্ঞেস করলেন জিব্রাইল মানে হা দিহি ও জিব্রাইল মেয়েটাকে এত সুখের শান্তিতে আসে কন্য বীরুমত্রে জিব্রাইল জিব্রাইল কা তার সূচনা বড় খারাপ ছিল তারা করে জান্নাতে দিয়েছে হুজুর তার কিস্তাটা শুনে নেন এই মহিলাটা ছিল একজন ব্যবসা এই মহিলাটা ছিল দেহ ব্যবসায়ী এই মহিলাটা ছিল একজন পতিতা এই মহিলা এই মহিলা জি দিকে রওনা দিয়েছে এবার মরুভূমির ভিতর যাইতেছে মেয়েটা যে কতদূর গিয়ে দেখে একটা কূপ ইন্দারা কূপ ওই কূপের পাশে দেখে একটা কুকুর জীব বের করে কুকুর ওতে ঘন্টায় কয় কিলোমিটার ঘন্টায় ষোলো মাইল যায় কবে মালেন আবার তা সব তামা পায়েছে ওটা দৌড় দিয়ে ঘন্টায় ষোলো মাইল দৌড়ায় দৌড়ার উষ্মা দেখবেন জিব্বা ডাবের হয়ে থাকে আর জিব্বের মাথা দিকে লক্ষ্য করবেন টপ টপ করে পানি পরে দেখছেন না যে পার্থক্য আছে কেউ কেউ লুবি একটু বেশি ওর সামনে বিস্কুট খাতে গেলেও দেখবেন ঘন ঘন আর অনেকের লোভ কম সামনে তেতুল খালিও জিব্বের রস আসে না ওই পুকুর লুমি প্রাণী পানি আমার পান করা হবে তবে বেঁকে আসতে পারবো না এর মধ্যে সিঁড়ি নাই যে বেঁটে উঠবো মানুষও নাই কোনো যে তাকে বলবে তাকে নিজের ভাবটা বোঝাবে যে পানি পান করাও কোনো ব্যবস্থা না পাইয়া সারা মরুচার গুইরা কোথাও পানি না পাইয়া এই জায়গা পানি পাইছে বিদায় ইন্দিরাকুপটা ছেড়েও যাইতেছে না হয়তো বা কখন কেউ না কেউ এর কাছে তার মাধ্যমে পানি মহিলাটা কুপের কাছে আইছে এসে এই দুর্গতি এবার ওই অবস্থা দেখে বুঝতে পারছে সে পানি চাইতেছে কাছে কোন বালতি নাই কোনো ডোল নাই এই পানি তোলার কোনো ব্যবস্থা নাই নিজের পায়ে ছিল চামলার মোজা কাছে কোনো রশিও নাই গায়ে ছিল একটা উনার উনার কেনিতে চামড়ার মজা এই মেয়েটা বাড়ি যাওয়ার পরে পুনরায় আর এখানে আসতে এই অন্যায় আসতে সুযোগ পায় নাই ওই কুকুরটা এমন দুয়া তারে দিয়েছে আল্লাহ পাক এই মেয়েটার জীবনের সমস্ত গুনাম তাই মেয়েটা করে তি ও দোস্তমন কোনো কাজে আমার রোহিঙ্গা মুসলমানরা আরামের আইসের বাড়ি সোনার বাড়ি ফেলায় রাইকা আইসা আইসা পলিথিনের তাবুতলে কত বড় বড় ভালো ফ্যামিলির মেয়েরা পর্যন্ত আইসা তারা আশ্রয় নিয়েছে তোমার ভিতরে আর দরদ নিয়া পারি ইনকাম করো যারা তোমার ইনকামের থেকে ওয়ান চল্লিশ ভাগের একবার টাকা তুমি রেখে দাও তুমি সাপ্তাহিক ইনকাম করলে তাও চল্লিশ ভাগের এক ভাগ রেখে দাও মাসিক ইনকাম করলে তাও তোমার বাংলাদেশে থাকবে অতদিন তাদের মেহমানদারি আমরা করব রাজি হাসান এমন কোন ভালো দেখিয়া এবার বাঙালিদের দিতে পারে পারে কি দিয়েছেন আরো দেবেন দরদে গান গাইবেন বাইতে গান গাইছে একেবারে সম্পূর্ণ সত্য ফেসবুক করলে নেট করলে তাদের ইতিহাস তাদের বাস্তব দেখলে বলি যায় মানায় না ধৈর্যের বাদ ভেঙে যায় ধরে বলুন না। এই জন্য দোস্ত আমাদের এই সমস্ত সিস্টেম আমি এখানে বলি আর অনেক জায়গা বলেছি এ মাঠেও বলেছি আবার নতুন শ্রোতা আসে আবার এক বছরে ভুলে যায় এর জন্য আমি বলি দোস্ত এবাদতের মাধ্যমে আল্লাহ কিভাবে গুণা মাফ করে প্রত্যেকের হাতটাকে এমন করে দেখতে পারেন আঙ্গুল ফাকা করলে ইচ্ছা মতো যেটা যদি হয় সেটিংটা কেমন এইটা ফজরের নামাজ এইটা জোর আসরিব ঈশাঈশার পরে সারা রাতির যে গ্যাপের পরে এসে ফজর ঠিক না আল্লাহ কা ইয়াকিমিস সালাতা ত্বরাফাইন্নাহারি ওয়া যুলুফাম মিনাল লাইলি ইন্নাল হাসানাতি যুজিবিন্নাস সাইয়াত গুণাগুলো মাফ মগরীবের থেকে ঈশা পড়েছ মাঝের গুণাগুলো মাফ ঈশা পড়িয়ে এবার ফজর পর্যন্ত সারা রাজ্য তত সিরা গুণা হবে পাঁচ নামাজেরও সিলাই আল্লাহ ক্ষমা করিয়া দেয় আল্লাহ বড়ো রহমান বড়ো রহিম আল্লাহ বড়ো গফুর আল্লাহ বড়ো গপার তাই আনন্দ ডাকাতি করছিস আকাম টুকাম যাই করছিস কেন আয় চলে আয় হিল সংগঠনের সাথে জড়িত হইয়া যায় আমি আল্লাহ তোর জীবনে সব গুনামাফ করে দেব। খুশি না বেজার খুশি হয়েছেন এ জায়গা নেগেটিভ আমি পড়িয়ে আল্লাপ রাসির তো তোমাদেরকে একেবারে বস্তার মুখ খুলিয়ে ডেলিয়া দেশে খুশি বাঘ বাঘ তবে জেনে নাও ওই সুকুল মানুষের তোমা কবুল হবে না কি তো নসিব হবে না তো তার সুযোগও পাবে না তারা তারা আল্লাহ বিয়ে পড়ছে মৃত্যু সজ্জায় উত্তর শীতেনেয়া গাড় করে এই সময় আল্লাহ আল্লাহ এখন তো আমার করতেছি ছেলেরা আল্লাহ আব্বা মার আব্বা কয়টা কয় মিনিটে মরে ওরা গরিব দিচ্ছে সেই সুমা বুড়ো তবা করে ওই উড়ে রাস্তায় সেরিয়ে দিলি গাছ কাটে ফেলাইয়া গাড়ি করতে পারবে এক যুবক আর এক যুবক এক গুড়ো জিজ্ঞেস করছে না তোর আব্বা আছে মরিয়ে গেছে দুই তিন মাস যে রাস্তাঘাটে দেখিনি আমি আর তোর আব্বা একসাথে এই সাত দোকানে কাশিয়ে পাল্লা দিতাম কাশ কাশি ছিল তোর আমি কাশিয়ে পাল্লা দিতাম দুইজনে দুই তিন মাস গেছে না কেনা কাকি আব্বা না আসে তো কি সারছে কি মনে আমার তো সে কদিন ওষুধ দিন কোন্তিক্তি বল নাই জেনা করছো শতাধিক মেয়ের সাথে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঘুস খাইয়ে কামাই করেছো এ দেশের স্বর চাক্তি তোমার দখল করতে দেরি নাই আল্লাহুর আল্লাহ ওই বাড়ি এই নাসির হুদুর দাঁতে কথায় কানস্তর আসে যখন বিট মোড়াই দিয়ে দেখেবেলাই চাষ লাইলে সেই সময় সহযোগিতা সামনের পর আমার ওই যে আদর্শ মুসলিম পরিবার একটা বয়সী সংক্রান্তে আমি বলছি সচ যেভাবে তার যদি পারেন সংগ্রহ করে রেকর্ডটা শুনবেন আল্লাহ রহমতে শোনে বিদেশ থেকেও যুবকরা আমার ফোন দিয়ে বলে হুজুর সিদ্ধান্ত তৈরি করে ফেলাইছে আপনার আদর্শ মুসলিম পরিবার শুনিয়া একেবারে নতুন করে সাচে গর্ব নৌতুক খাব না বুড়ো বিয়ের অনুষ্ঠানে মানে গঠকালির অনুষ্ঠানে বিয়ে রে কয় মায়ের না আমি তো কিছু চাইলে ছেলে তো ওটা তোমার একটা দেবে এরপরে সামলের পর ডানা কাটা পরি এক ডানা কাটা পরি হলুদ কাকুর পরিয়া হলুদে পাখি সাজিয়া লাভ করিয়া বোসলের সরঞ্জাম নিয়ে আসে না শূন্য তো এলাকায় আসে না নবীর শূন্যত না শৈতানের শূন্যত শূন্যত মানে নিয়ম সুন্নত মানে তরিকা এ আছে না নাই শিক্ষিত ভদ্রলিস তোরা কোথায় কয়েকদের ছেলেকে গোসল করা যা আমার কব ভালো না বয়স নাই আমার তো জাতি মনে চাইছিলাম না তুই ভিডিও করে নিয়ে আসিস পরে जन्मे समय तेबुल मे ना, ना, ना, ना, ना। जयाक से हाथी दूसर कर যদি ওই যুবকটা এই মেয়েরা হাত দিলে তার এবার যুবতী মেয়েরা যাইয়া একটা যুবক ছেলের হাত দিলে নিশ্চয় তার মনটা নষ্ট হবে ওই নষ্ট মন নিয়ে বিয়ে করবে এই নষ্ট মনের ভিতর দিয়া দাম মিলন চলবে ওই সন্তান হবে না চলে যাই বুড়ো এগুলো ঠেকাও নাই এরপরে মারা চুব্লা আল্লাহ বাড়ি হবে কালে তুলে তার নাসির কৈতল সে সময় ঠাট্টা করে দিতে নিয়ে ঘুরে ঘুরে মেয়েটারে গোসল করায় আব্বা এগুলো দেখে আর বসে বসে তার বুঝে তাই তো তিবার আছে না তোমার কাম হবে না সারা জীবন কাছে না যদি ঠিক করতে না পারো কথা বলুন ঠিকই ঠিক না এই চলে গেছো ছড়াই করতে উঠে বৌরে সেই সময় নামাজ পড়ে না চেয়ারম্যান দাঁড়াইছে নামাজ পড়ে পরীক্ষার প্রার্থী নামাজ পড়ে পাশ করা না। বিপদে পড়ছে এই সময় এরকম লাঠি বানায় রাখে না জাতের মাথায় পায় তাই যে মাজা ভাঙ্গা বাড়ি বটিরা শাড়ি কুরানিরা শাড়ি দেশে বাড়ি গেছে ওগুলো এতার তলে যাইয়ে যখন দুই গড় দেয় নইল সে না আমাকে কি কলইয় সেটি কি এক মাকে শীত যাবে না প্রত্যেক বছরে তোর মা আসবে তোরা এইবার জন্ডিস তাই তুই তুই সুযোগ পেয়ে আবার ধরছিস এরপরে কিন্তু রয়েছে ক্যান্সার তার কোনো অ্যান্সার নাই কথা বলুন ঠিক টানিয়েছে স্বামীর সামনে কাপড় খুলে না এর বজুরগতুন পরে যখন সত্য থেকে সারিয়ে গেছে আবার বাড়ি দেয় ওর বাড়িতে কিন্তু লুহা লম্বা হয় না ও আলো বাড়ি দিয়ে চিনে দেয় যে বাড়ি এই জায়গা দাও ও জাগা চিনে এই জায়গাতে तो एट्टा सोटो आर अद्ड बढ़ो, दुई बाड़ी मिले शब्द की आए, जैई, जैई, जैई, लुहा काई, जैई, तुभी बैजु और जारो, आमी लुहा कर देन शुना आउमन, आमी लुहा आई तका, जैई, ना सिर्थु भी बैजु आर बासेच काना पिटेऊ, কি সুন্দর বুজুগ এতো বড়ো বাগলি একটা মাথায় তিনের খেতায় দিয়ে পাগলি বান্ধা এত বড় দাঁড়ি তিতাল একটা গায়ে লুঙ্গি কিনতে গেছে এত বড় বুজুর্গ কসম খাই কলক ওর কাছ থেকে লুঙ্গি না কিনে ঠকবো না কয় টাকা বারোশো টারা এর আগে আবার অ্যাটাক করে দুইশো টাকা খায় ফেলাইছে আর কিভাবে লুঙ্গি না কিনে যাই ওই জায়গায় আল্লাহ যদি একটা টাকা লাভ করি কিনসিল লুঙ্গি কিনে আর একদানে গেছি সে ওইরকম যত্ন যত্ন লুঙ্গি কিনছেন আমি কে যে পরে কবা নি তোমার কাছে আসেনি কিছু এক টাকা লাভ করিনি কয় হাজুর মিথ্যে কথা বলিনি কি বলে কয় মিথ্যে কথা আমি তো এক টাকা লাভ করিনি সেই জায়গায় আমি পছন্দ খাইছি আমি তো লাভ করছি সাড়ে টাকা তুমি আমার উম্মত থাকে না হুজুর বলেছেন যে আমার উম্মত না কথা বলেন তুমি মিথ্যে কথা বলো ঠিক কিন্তু রাইফেলের গুলির মতো টাকা বাংলাদেশ পাকিস্তান স্বাধীনতা যুদ্ধের সময় রাইফেলের গুলি খা রোগী মুরব্বীরা দেখছেন না দিদি এটা মনে পড়ে গুলি যতটুক ঢোকে অতটুক পিছন দিয়ে যায় কি অটুক না আরো বেশি ঠিক না হারাম যে জায়গায় খান পাই হারাম খান প্রত্যেক হারাম দোকের ভিতরে রাইফেলের গুলির মতো পিছনে বের হয়ে যায় এই বিশ্ব রোডে ব্যান এর চালাইছে বিশ্ব তেলের মতো রাস্তা খুব দ্রুত চলতেছে থামিয়ে গেল চলে না কি দেখে আরে হুজুর সর্বনাশ বেরেক ভাঙকে চাকার মাধ্যমে তোর বেড়েক ষাটটি কয় টাকা লাগতে তিনশো টাকা টাকা লাগতে লাগতে পারে কয় টাকা কয় টাকা দশ টাকা নিয়ে গেছে কয় টাকা এরপরে সার্টি সারাদিন চলে যাবে সাবধানে হয়ে যাও মাথায় মাথায় বলি সময় কম ব্যাখ্যা বেশি দিতে পারলাম না প্রত্যেক হারামের স্বভাব তাৎক্ষণিক একটু আরাম হইলে একটু পরে তার বেরাম আছে ঠিক না। সাবধান জবানোল করো বলছি নাকি মনে নাই তারপর বলি মজমা হিসেবে এক স্কুলের একটা মেয়ে বড় সুন্দরী খুব মেধাবী যে গোল্ডেন এপিলাস নিতান্ত এই মেয়েটার বিয়ে সাথে যাওয়া দরকার উনি যেমন রিক্সা ব্যান চালায় না ওই রকম একটা ছেলে তুই যে একবার দেখাদেখির পরিবেশ শেষ মেয়ে রাজি হইতে চাই না বাপে সুন্দর করে বোঝাইছে মা আমি কঞ্চুমা মর্তি কঞ্চুমা মরি তুই কলেজে গেলিসার এখন তোর যদিও পড়াচ্ছে তোর মতো মেয়ে বহুত আছে কলেজে মা সেদিন তোর গুরুত্ব হবে না আরে বাংলাদেশে ঘুষ ছাড়া চাকরি হয় না আমি গরিবীর বাপ তুই গরিবীর মেয়ে তোর চাকরি দেওয়ার জন্য আমার ঘুষির পয়সা হবে না আমি ছেলেট টা পাইছি রাজি হয়েছে তুই বিয়েতে রাজি হ মেয়ে তো বসছে যে বাপ যাতে তাতে রাজির মধ্যে খুশি শান্তি আছে জি আব্বা ঠিক আছে বিয়ে দিয়ে দেন এখন এই তারিখ ওকে এবার মেয়েটা যাইয়া পরের দিন স্কুলের হেড সারে বলতেছে লজ্জাসন ফেলাইয়া আমার বিয়েতে রাজি করে ফেলাইছে আমিও রাজি হয়ে গেছি আগামী শনিবারে স্যার বিয়ে করে আপনি যাবেন। আর পাঁচজন মেহমানো গোস্ত কিনে তাদের একটু মেহমানদারি করার স্যার স্কুলের ছেলে মেয়েদের কাছ থেকে একটু কালেকশন করে কডা টাকা উঠে দেন আর আপনারা স্যাররা একটু সাহায্য করেন সব সারা তো দাওয়া দিতে পারবো না পাই ধরি হেড সার আপনি একটু যাবেন আমার বিয়েতে নালে আমি বিয়েই বসবো না সেই সময় স্কুলের কাছে যে টুকরি খাওয়াই চলে আসছে মেয়েটা ওর বাপরে বলছে সেই দিন বোরবেলা ওর বাপরে পাঠাইছে হেড সারের বাড়ি গরুর গোস্ত আনতি টাকা আনতি খেয়ে দেবে আর আমি না নেই আরেকজনে নেবে তাই সে নিয়ে যাই একটা ফয়সা লাগবে তো ওই দুই কেজি গোষ্ঠিয়ে হেঁটসারের বাড়ি চলে গেছে যাই বলতেছে সার এই নয় তো বতে দুই কেজি গোষ্ঠ পাল বাড়ি রান্না বান্না হয়েছে মেহমানরা আসছে দুই কেজি গোষ্ঠ খাওয়াইছে মেহমানকে মেহমানরাও খাইয়া মানে প্লেট হাত না এত মজা তো উনারে বসায় প্লেটে দেশে এক টুকরা উনিও এক টুকরা খাইয়ে দাঁতে তেল মা খাইছে হুস যাই খুশিতে উনি হাত না খালি বারবার থাল চাট পাইছে যাই আর একটু আর কত বড় লোকের বাড়ি খাইছি কিন্তু কালকে যে ডোলির বিয়েতে যাইয়া দুই টুকরা গোষ্ঠ তো সামান্য যে কি তেলা গোষ্ঠ আর কি যে মজা আমি জীবনও খাইবি সবাই শুনিয়ে তো খুশি হিন্দু স্যার একজন উনি ওই তো ভগবান যায় না খাইছে। আমি কালকে সকাল বেলা কোন জায়গা পড়লো আর খুঁজেই পালাম না নিজের কিনাটা তাও রুজিত খাইতে পারলাম না আর আপনি ডোনি গরিব মানুষের বাড়িতে খাইয়েসলেন সেই দুই কেজি শুয়ার বস কোনো চালাশ করে এই দুই কেজি তো সেই দুই কেজি কথা আমি দিছি খাইতে মজা খাইতো শুয়ারের বস কথা বলুন ঠিকই ঠিক না করা যাবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ না এখনই তো হারাম খাবো না বলেন খাবো হারামে শরীর দেড় লাখ টাকা ঢুকই তুমি আমরা আল্লাহ তুমি কি একটু তোমার আলখান্ডে ব্যবহার করে দেখছো যে তোমার এই ছেলে দেড় লাখ কোন জায়গা থেকে ওরকে জীবরা দিয়ে যায় নাকি নাকি তাহলে কি ইটি কি কোনোদিন জিজ্ঞেস করছো কুচিতেঘ হ্যাঁ আমার ছেলের একটি ডাইনবাম আছে ভালো জায়গা থাকে কলা থাকে তুলসী গাছতলা নিয়ে কি পড়ায় সেই সময় বুঝে আছে মুহাম্মা আর লাই লং ছাড়া উপায় না কথা বলেন ঠিক না সারাদিন তেত্রিশ কোটি দেব আর মূর্তি পূজা গাছ পূজা লিঙ্গের সময় কাজ হবে না ওই সময় ধরা খাইছ পিটমুড়া দেবাদা খাইছ ওরের রিমান্ডে যাবা দুধু একটু পরেই দুলাই শুরু হবে তোমার এই সুমার লাই কবুল হবে না এই আমি দেখতে অনেক বড় পাহাড় সবাকে মরে গেলে কিন্তু ছাকাতে মতো যারা অ্যাক্সিডেন্ট করে মরে মরার পরে জিজ্ঞেস করেন তুই কি কষ্ট পাইছো মরিয়া এরকম কোন কষ্ট না কিন্তু অপমানজনক যেমন একজন চেয়ারম্যান আমাদের এই এলাকার কথা বলছে একজন চেয়ারম্যান পাঁচজন বন সুরিয়ে ধরা পড়ছে এখন এই বড় বড় সাইড সাহেব দলীয় নেতাদেরকে নিয়ে এই ময়দানে বিরাট একজন জনসমুদ্রের ভিতরে চেয়ারম্যান সাহেবের বিচার এখন একজন চেয়ারম্যান সবাই মাটি বসা চেয়ারম্যান বিচার পাশ কি দারুন একটা দামি সুপার সেট শেয়ার দিয়ে ওর উপরে চেয়ারম্যান ফুলের মেলা দিয়ে গলায় বসাইয়া বিচার হচ্ছে গ্রামের সব নিকৃষ্টতম একজন যারে কেউ ডাকে না আড়াইনি বেড়াইনি আদামি বাদামিয়া पहाड़ टा स এতে কি কিন্তু চেয়ারম্যান ওখান থেকে নামার পরে বাসায় যাইতে যে দেরি ইতিমধ্যে মাইকি বেরোই গেছে শোক সংবাদ শোক সংবাদ চোখ সংবাদ অমুক ইউনিয়নের চেয়ারম্যান গলায় দলি নিয়ে এসে আদর বরণ করছে কানে হাত দেয়া একে বলা হয় অপমানজনক শাস অপমানজনক শহি আর একটা আজাবুল আলিম দেখতে অত বড় না অপমানও বেশি না কিন্তু তার আবার অর্ধেক অর্থাৎ এক ভাগ ওই নিয়ে আসতে করে শোয়াই একজন তুই নড়িশ নিয়ে কোনো কষ্ট হবে না বেলেট কিন্তু খুব ছোট কোনো অসুবিধে নাই সারা গাড়ি আস্তে আস্তে শাক সাকি কা ছোট্ট বেলেট একটু পাহাড় কি কষ্ট ওই কান্ডলায় কি কষ্ট সহ্যই করা যাবে না কথা বলুন ঠিক না এরকম আলী আল্লাহ তাই তাদনা লেগুন আদাবন আলীম এই তারা করতে করতে দেখ মজা করে লক্ষ লক্ষ কোটি কোটি বছর এই খালেস তো পাইতে হয় এখনই আমাদের সকল থেকে তো ইনশাল সবাই আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আমার মারা বন্দা পরি হেল্পর ফজুলের জন্য দোয়া করব।